السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شروع أنفسنا ومن سيئنا آتِ أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضطله فلا ما دي له وأشهد أن لا إله إلا الله وحذبه لا شريك له وأشهد أن আলাম আল وعلى آل محمد কম বরাই মালি বরাই ইমি দু আমরা এই সুর আদেলা আলোচনা করেছি আলহামদুলিল্লাহটা শুনিয়েছিলাম একটা আপোষ করতে চেয়েছিল দিন কেন্দ্রিক তুমিও আমাদেরকে খারাপ বলবে আমাদেরটা মেনে নিব আমরাও তোমাদেরটা মেনে নিবো তোমারটা মেনে নিবাহা এই সুরা নাজিল করেছেন তখন যে হ্যা আপনি কাফিরদেরকে বলে দেন তোমরা যার না তোমাদের তোমরাও করবা না আমি তোমা আখ বলতেছি কিরাম এই আয়া থেকে বলেছেন যে আসলে কাফিররা মুশ্রিকরা আমাদের সাথে আপোষ করা যে মানসিকতা প্রকাশ করে বাস্তবে এই আয়াত বুঝায় যা আসলে এটা শুধু আপোষ করার নিমিত্তেই প্রকৃত অর্থের মন থেকে আমাদের দিনকে কবুল করা এটা অসম্ভব তারা কখনো আমাদের উপর সন্তুষ্টি বা আমাদের ধর্মকে মেনে নেওয়া এটা তাদের পক্ষে কখনোই সম্ভব না মুসলমানদের আদর্শকে ইয়াহুদ্দিন আসারা গ্রহণ করবে মুসলমানের লিবাস সুরতকে মুসলমান হিসাবে ইসলামের লিবাস হিসাবে গ্রহণ করবে এটা অসম্ভব তাদের সুবিধার জন্য করতে পারে তারা কিন্তু তাদের আদর্শ তাদের আখলাপ তাদের চরিত্র এটা বিসর্জন দিতে রাজি না আমরা সব দিয়ে দিতে রাজি আল্লাহ তারা এই জায়গাটাতে ধরেছেন যে দিনের ব্যাপারে শরীয়তের ব্যাপারে বাদতের ব্যাপারে কোনো আপোষ নাই আয়াতগুলো ডাবল তিলামত হয়েছে ছোট্ট জায়গায় কিন্তু আয়াতগুলো দুইবার করে বলা হয়েছে এক তো দুইটা কারণ একটা বলেছিলাম যেটা আরবদের কথার একটা ধরন তারা কোনো বিষয়কে গুরুত্ব সহকারে বলার জন্য ওই আয়া ওই কথাগুলো রিপিট করে একাধিকবার বলে এটা এটা আরবদের কথার একটা ধরন এটাও একটা হতে পারে যে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তারা এভাবে দুইবার বলেছেন কথাগুলো বা নবীর মাধ্যমে বলিয়েছেন অথবা এটাও হতে পারে যে আয়াতের দুই জায়গায় দুই অর্থ হবে এটাও কোরআনের একটা বৈশিষ্ট্য আমরা জানি যে কোনো বিষয় যখন একাধিকবার উচ্চারণ হয় তখন ধরে নেওয়া হয় যে আগেরটার উদ্দেশ্য এক পরেরটার উদ্দেশ্য ভিন্ন সুরে আল কে আসরনের এমনটা হতে পারে যে প্রথম যে আল্লাহ রসুল বলেছেন যে আমি তোমরা যারা অবাদত করো আমি তার এবাদত করবো না তোমরাও করবানা পরেরটার উদ্দেশ্য হচ্ছে যে এখন তো করছিনা না করব না আমার উন্মুখ যারা আসবে তারাও করবে না কেমন পর্যন্ত প্রথমটা উদ্দেশ্য হচ্ছে তৎকালীন সময় রস্তুদের যোগে আ আর পরবর্তী দুইটা দিয়ে উদ্দেশ্য হচ্ছে এমন পর্যন্ত যে আমি তো করবই না আমার আদর্শে যারা থাকবে আমার উন্মত তারাও কোনো দিন তোমাদের সাথে অ্যাপের ক্ষেত্রে আপোষ করবে না যদি করে সে আমার উন্মতের মধ্যে থাকলো না এটা হচ্ছে উদ্দেশ্য তো সে আয়াত ধরে সে সুরা ধরে গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে আসলে এখন মুসলমান ধরে ধরে ধরে ধরে তার বসুলের আদর্শ ধরে ধরে ইয়াহুদিরা কোনটা পালন করে খ্রিস্টানরা কোনটাকে পছন্দ করে কোন লিবাসকে তারা পছন্দ করে আমরা ধরে ধরে ওই লিবাসকে ধরি যদি বলা হয় তো বলে এটা না তো কিছু না দেখান দলিল দেখান এটা না কি কোথায় আছে শরীয়তে লিবাসের পোশাকের একটা দৃষ্টিভঙ্গি আছে যে পোশাক হবে সতর ঢাকার জন্য। সতর ঢাকার জন্যে পোশাক তো শতর যেভাবেই ঢাকুক তিন কারণে সতর ভঙ্গ হয় আমরা শতরের লিভাসের প্রসঙ্গে আলোচনা এনেছিলাম যে এক হচ্ছে যে সতর পর্যন্তই কাপড় পৌঁছে নাই ছোট ছোট কাপড় এর দ্বারাও সতর নষ্ট হইতে পারে আরেক হচ্ছে এত টাইট যে অঙ্গ ফুটে ওঠে এর দ্বারাও সতর নষ্ট হইতে পারে আর হচ্ছে পাতলা এত হালকা যে শরীর দেখা যায় সতর দেখা যায় যে সমস্ত অংশ ঢাকা ফরস এগুলো দেখা যায় সেখানেও শতরের ক্ষুণ্ণ হইতে পারে তো আমরা যদি এরকম বলি যে আপনি এই খ্রিস্টানদের পোশাক পরছেন পোশাক পরছেন তারা কিন্তু টুপি আর এই পাঞ্জাবি জুব্বা মুসলমানের লিবাস হিসেবে কিন্তু তারা কিন্তু পড়বে না ওই জানার ওসেন বলেছেন বলে কিন্তু আখনো আমাদের আদর্শ গ্রহণ করবানা অথচ আমরা আমরা তাদের আদর্শ গ্রহণ করার জন্য একদম তার মানে হচ্ছে ইসলামের সমস্ত আখ্লাদ চরিত্র সব আকাম বিধান সব কিছু হচ্ছে সবচেয়ে আধুনিক কারণ হচ্ছে এটা শেষ ধর্ম এরপরে এখনো ধর্ম আসবে না যেহেতু আল্লাহ তেমন পর্যন্ত সবচেয়ে আধুনিক ধর্ম হিসাবেই ইসলামকে কবুল করেছেন কারণ ইসলামের সমস্ত বিধানের কারণে কাপড় উঠানোর জন্য পুরুষদের জন্যে যে টাকুন উপরে কাপড় উঠাও তো টাকুন উপরে কাপড় উঠাইলে গিরার উপরে কাপড় উঠাইলে কেমন দেখা যায় সেখানে মনে হয় অনেক মানুষ এটা চিন্তা করে বাস টাকুন নিচে আমরা কাপড় বর্তি আমার রসুল সাল আলী ওসাল্লাম যে বলেছেন যে এই অংশ জান্নাতে যাবে না জাহান নামে যাবে তো আল্লাহ তারা তো টাকুর ক্যাকে জাহান নামে পাঠানোর কোনো সিস্টেম তো নাই মানে হচ্ছে ওই লোকটাই জাহান যান এই কথাটা আমার কানে আসে নাই আমি এটাকে গ্রহণ করি নাই এটাকে সাইকেলে পোশাক মনে হয়েছে আমার কাছে কিন্তু যখনই আমি দেখছি যে ওই ইউদ্দিন আসারা খ্রিস্টান মুসলিমরা তারা তাদের কাপড় হাঁটন উপরে পরে হাফ প্যান্ট পরে তখন আমার কাছে মনে হয়েছে এখন আর স্যাকেলের কোনো অবস্থা নাই এখন এটাই আধুনিকতা এখন টাকার উপর থেকে হাতুর উপরে উঠায় বলছে এখন আর আমার সার্কেলের ভাব আসে না এখন আমি আধুনিক হয়ে গেলাম আশ্চর্য অবস্থা ওই যে রহস্যিকতা করে আমার এক ভাই বলছিলেন যে আসলে এখন তো এমন হয়েছে যে কেউ যদি ছেঁড়া প্যান্ট পড়তো তো মনে হয়তো গরিব মানুষ আর এখন দেখি ইচ্ছা করে সিঁড়ে ডিজাইন করে কেটে কেটে ওটাকে ডিজাইন করে যখন কেটে কেটে ডিজাইন করা শুরু হয়েছে এখন ছেঁড়া প্যান্টও এটা স্টাইল হয়ে গেছে এখন আর এটা গরিবের আলামত রয়ে নাই তো মুসরিকরা ইয়ুদিরা খ্রিস্টানরা যা করবে এটাই আমার কাছে আধুনিক হয়ে যায় কিন্তু আমি রসুল সালিমকে আল্লাহ এমন কথা কিন্তু বলার নাই আল্লাহ লা বলছেন ক্ষেত্রে আদর্শের ক্ষেত্রে তোমাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই রসুল নিজেও বলেছেন কেউ যখন কোনো সাদৃশ্যতা গ্রহণ করবে ইচ্ছা করে একটা হচ্ছে মিলে যায় মিলে যায় এটা তাকুয়ার খেলাফ আমার লিবাস যদি ইয়াউদ্দিন আসারার সাথে মিলে যায় অনিচ্ছাকৃত মিলে গেছে এটা তাকুয়ার খেলাফ কিন্তু ইচ্ছা করে যদি আমি ইসলামী পোশাককে অ্যাভয়েড করি আর মুসলিমদের পোশাককে ধারণ করি ইসলামী পোশাক বলতে আমরা যেটাকে আমাদের সমাজ যেটাকে ওরফ একটা কথা আছে সমাজ যেটাকে ইসলামী পোশাক মনে করে আমি যদি সার পরে এখানে বসতাম প্যান্ট করে আপনারা আমাকে কবুল করতেন না মানে কি যে আপনি ইসলামী পোশাক পরেন নাই আমার সমাজ কিন্তু আমাকে বোঝাচ্ছে যে ইসলামী পোশাক কোনটা আমরা কিন্তু জানি কিন্তু নিজের বেলায় ফতোয়া ঠিকই দেয় যে শরীয় হতে এটাকে ইসলামিক পোশাক কোথায় বলা হয়েছে ইমাম সাহেব যদি পড়তো তখন কিন্তু তার তার পিছনে নামাজ পড়ার মাছ খালে আসতো না প্রশ্ন আসতো না তখন ঠিকই বলা হইতো যে না আপনি তো ইসলামী পোশাক করেন নাই আপনি কেমন হুজুর ডিজিটাল হুজুরের পিছনে তো নামাজ পড়ুন তখন ঠিকই কথা আসত এর হাজির যে কথাটা বলা উদ্দেশ্য মাকসার যে আসলে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমার আদর্শ কে হওয়া দরকার আমার রসুল হওয়া দরকার এটা হচ্ছে উত্তমের ব্যাপার আদর্শ আখলাত মিলে যাক কারোর সাথে তাইলে এই কঠিন হাদিসটা তার জন্যে না কেউ যদি মানে তশাব্বাহা একটা হচ্ছে মূষাবাহা তাহা আরেকটা হচ্ছে তাসাব্বাহা দুইটা দুই শব্দ ইচ্ছে করে যদি কেউ কারো সাদৃশ্যতা গ্রহণ করে ইচ্ছে করে যে ওইটাই ভালো ইসলামের পোশাক সুন্দর না ওই পোশাক সুন্দর এই এইরকম চিন্তা করে কেউ যদি সেটা গ্রহণ করে আজকাল ছেলেদের মধ্যে এই জিনিসটার প্রবণতা যতটুকুই আছে সবচেয়ে জঘন্য দৃশ্য আমরা দেখি মেয়েদের মধ্যে কারণ মেয়েদের জন্য ইসলামী পোশাক হচ্ছে সে তার সৌন্দর্য লজ্জা স্থান হেফালত করে তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে এটা হচ্ছে পর্দার সবচেয়ে জরুরি বিষয় সৌন্দর্যকে প্রকাশ না করা ইল্লা জহারমিন হা হা চলতে ফিরতে গেলে কিছু প্রকাশ তো হবেই যেগুলো বাদ সব নাহলে তো রাস্তাঘাটে বের হতে পারবে না সৌন্দর্য প্রকাশ তো পাবেই অনিচ্ছাদিত যেগুলো প্রকাশ পায় নিজেকে আড়াল করা সত্ত্বেও তারপর সৌন্দর্য ঢাকার পর অতিরিক্ত একটা কাপড়ের কথা আল্লাহ বলতেছেন তার ওই কাপড় অতিরিক্ত একটা কাপড় যেন যেন তাকে একদম চেনা না যায় বুঝা না যায় সে বুড়া মানুষ না যুবতী বুঝা না যায় এখন তো আজীব তামাশা হয়ে গেছে যে নানি থুর থুরে বুড়ি যার দিকে কারো দৃষ্টি যাওয়ার কোনো সম্ভাবনা নেই তিনি বুড় কাপড়ে হাত মুজো মরে সব ঠিকঠাক করে বাইরে হতেছেন আর ওই বুড়ির নিচের যিনি মা তিনিও নেক আপ করতেছেন পোরকার মতো একটা কাপড় ঝুলে আছেন সৌন্দর্য বর্জনের জন্য একটা ঢাইকা রাখছে যার একটু কম দরকার তিনি একটু কম পর্দা করতেছেন যার দরকারই নাই তিনি পুরাপুরি করতেছেন এরপর তারপর উপযুক্ত যুবতী এখন তার বিয়ের বয়স ওই মেয়েটা পড়তেছে সেলোয়ার কামিজ এবং একদম খুব টাইট ফিট তার থেকে সৌন্দর্য প্রকাশ পাচ্ছে তার ছোট যেটা সামনে আসতেছে আল্লাহ কি হবে সমাজের আল্লাহ পাফ করুক সে এমন পোশাক পড়তেছে যে মানে সুযোগ পাইলে যেন মানুষ যার দিলের মধ্যে অন্তরের মধ্যে নোংরামিয়া আছে তার দ্বারা সে আক্রান্ত হবে এটা নিশ্চিত ইফটিজিংয়ের শিকার হবে এটা নিশ্চিত তো শুরুতে অন্যায়টা তো আমার ঘর থেকেই আসছে আমি তো প্রলব্ধ করেছি যে আমার দিকে তাকাও নিল্লাহমিন আল্লাহ তালা মাফ করুক কষ্ট নিয়ে না মাইন করে নাল্লা রস্তে বলি আমার কাজ আমাদের সন্তানেরাই তো আমাদের মা বোনরাই তো বের হচ্ছে তো ওর এই হুকুম আমি কোঠায় মান্য করতেছি আমার কাছে পোশাক কোনটা ভালো আমি সারাক্ষণ বসে বসে ইন্ডিয়ান সিনেমা দেখতেছি ইন্ডিয়ান সিরিয়াল দেখতেছি সেখানে কিছু পোশাকের নাম আসে আর আমাদের ব্যবসায়ী সমাজ ওই পোশাকগুলো গুলো এরা বাজারজাত করে আর তখন ওই পাখি ড্রেস বাইর হয় এই ড্রেস বাইর হয় সেই ড্রেস বাইর হয় এক এক বছর এক এক নামে ড্রেস আসে আর আমি ওইটা কেনার জন্যে পাখল হয়ে যায়। আর আল্লাহ সাল্লা আল্লাহ সাহান ও তালা ওর আন করিমের মধ্যে যে এক ড্রেসের নাম দিয়ে দিসেন্ট ওই ড্রেসের নাম পাখির ড্রেস না অন্য কোনো ড্রেস না ওই ড্রেসের নাম হচ্ছে যেই ড্রেস দিয়ে তোমার সৌন্দর্য প্রকাশ পাবে না ওই ড্রেস পর ওইটার কথা ভুলে গেলাম আর আমি গ্রহণ করলাম ওই মুস্রিকদের ড্রেসকে যার দ্বারা আমার রূপ যৌবন আরও প্রকাশ পায় আল্লাহ মহতুসেন রূপ চৌবনকে তুমি ঢেকে রাখো তোমার ইজ্জতকে ঢেকে রাখো তোমার সম্মানের জন্য এটা তোমার নিরাপত্তার জন্য এটা জরুরি আমি ওইটাকে ওয়েট করে আমার ওই মুশ্রিকদের লিবাসটা আমার কাছে পছন্দ হয়েছে আমি আমার বাবাকে প্রেশার দিতেছি আমার স্বামীকে প্রেশার দিতেছি আমরা এমনও দেখেছি আত্মহত্যার মতো এরকম জঘন্য কাজ পর্যন্ত করেছে ওইরকম তার কাঙ্ক্ষিত পোশাক না পাওয়ার কারণে এটা কিসের আলামত ভাই এটা আলামত হচ্ছে ওই লাহ আহ মা ব্যাখ্যা তার বর্ণ তার আবেদন আমার অন্তরের মধ্যে বসে নাই যদি বসত যত সুন্দরই হোক বাহ্যিকভাবে এটা তো বাণ্যিক সৌন্দর্য শয়তান আমার সামনে সুন্দর করে দেখাইতেছে এটা তো কোরআনের কথা জুইনালিনাজওয়ান সুন্দর করে করে এগুলো দেখাবে আমাকে আকৃষ্ট করার জন্যে ধোকা দেওয়ার জন্যে জাহান্নী করার জন্যে আমি তো ওই ধোকায় কই রা এখন ইসলামী লিবাসের কথা ইসলামী আদর্শের কথা ইসলামী আফরাকের চরিত্রের কথা তামাদিবের কথা সব ভুলে গেছে সব ভুলে গেছি আল্লাহ আল্লাহুল্লাহ প্রত্যেকটা ঘরের মধ্যে এই আজাব চলতেছে আজাব চলতেছে কার না এরকম কয়জন আছি আমরা ভাই কয়জন আসি যার ঘরের মধ্যে ওই ইন্ডিয়ান সিরিয়াল চলে না কয়জন আসি আর সেখানে কি দেখাই আমাকে মূর্তি পূজা দেখাইছে আমি বসে বসে এটা দেখতেছি আমি উপভোগ করতেছি ওই মূর্তি পূজা দেখা যদি কারো দিলের মধ্যে আনন্দ প্রকাশ পায় মজা পায় সে শান্তি পায় তাহলে তো তার ইমানই বরবাদ হয়ে যাবে ইমান চলে যাবে আল্লাহ তালা বলতে আবুধুন রসোনের শিক্ষা হচ্ছে অথচ আমি বসে বসে এগুলা দেখতেছি আমাকে যত আবেজাবে যা আছে সব দেখাইতেছি ওগুলো আমি আমার ঘরের মধ্যে প্রয়োগ করতেছি পোশাকে আঁকলাকে ওই বাচ্চাদেরকে লেখামড়া করানোর ক্ষেত্রেও ওইখানে কোন গান চলে ওই গানটা আমি বাচ্চাকে শিখাইতেছি নজরুল সঙ্গীত এখন বাজারে চলতেছে নজরুল সঙ্গীত শিখাইতেছি রবীন্দ্রসঙ্গীত শিখাইতেছি লাইন ধরে পরে আসে ওই একাডেমিগুলোতে সেখানে বাচ্চাদেরকে আমরা এই এই সমস্ত আবেজাবে যা আসে সব শিখাইতেছি আমি তো তা করি নাই বাচ্চাটা যদি একটু দিন দাঁড় হয় ফ্যামিলিটা যদি একটু দিন হয় কিন্তু কোরআন শিখে নাই তো আমার মৃত্যুর পর বাচ্চাটা কি করে সে আরেকটা ভেদাতে কাজ শুরু করে দেয় কি যে মৃত্যুর পর বাবার নামে দোয়া করাইতে হবে মসজিদদের কাছে না ওই বাচ্চা যতদিন থাকবে তার অপরাধ সে যাবে এখন সে যদি একটু দিনই অনুভূতি থাকে যে বাবার জন্য কিছু করা দরকার অনুভূতি না থাকলে তো বা শেষ বাবা মারা গেছে সন্তান আসে না আপন জনকে বলে দাফন করে দেন হ্যাঁ ওই ইয়েতে পাঠা দেয় বিধ্রাশ রুমে পাঠা দেয় নজিবুল্লাহ আল্লাহ কেন এটা এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি আমার বাচ্চাকে দিন শিখাইনি এটা আমার জন্য বোকাম আমি তো তাকে দিনে খিদমত করার উপযুক্ত বানাইনি একটা মানুষকে আমি দিন করার উপযুক্ত বানাবো না তার কাছ থেকে দিন তামান্না করব আশা করব প্রত্যাশা করব এটা তো অসম্ভব এটা হয় এটা কি করে হয় আল্লাহ হস্তে আপনাদের কাছে এই রবিউল আউ্য়ালের আবেদন এটাই হোক আমাদের যে আলোচনা চলছিল রবিউল আউয়ালে মুসলমান করে কত কিছু করতেছি এই কথাগুলো আমার রসুলের আদর্শের কথা কেন আসে না রসুলের জন্ম উৎসব পালন করতেছি ইসা আর এসলাতামের জন্ম উৎসব পালন হয়েছে শুরু করলাম যদি ঐতিহাসিকরা বলেছেন যে ইসা আর এসালামের জন্ম খুঁজিসে ডিসেম্বর হয়েছে কিনা এটাও সন্দেহের কারণ হাজরাতে আপনারা খবর নিয়ে দেখেন এই সিজন খেজুরের সিজন না যাই হোক ঐতিহাসিক কথা পর বক্তব্য হিসাবে এই সময়টা ইসা আলাইসাল্লামের জন্মের সময় না এমনকি এমনকি ইঞ্জিরের যে সমস্ত বক্তব্য আছে এগুলো তো বোঝা যায় না ঈসা আল জন্মগ্রহণ এই যাই হোক সেটা ভিন্ন কথা তাদের বিষয় না কারণ ঈসা যান নাই। এটা ধর্মীয় বিষয় হতে পারে না এটা ধর্মের লিবাসে যে সমস্ত মানুষরা ছিল তখনকার সময়ে ওই মোল্লারা যাদেরকে আমরা এখন কাঠমোল্লা বলি ওইরকম খ্রিস্টানদের মধ্যেও কাঠমোল্লা ছিল ইয়াহুদিদের মধ্যেও ছিল যাদের উদ্দেশ্যই ছিল নিজের পকেট ভারী করা এই লিবাসে ধর্মীয় লিবাসে তারা এটা চালু করেছে মানুষকে ধর্মের সাথে লাগায় রাখতে পারলে ধর্মের এই লিবাসে কিছু পয়সা কামানো যাবে এই জন্যে এখন আমরাও শুরু করলাম এটা হচ্ছে মূল কথা আজকের যে কারণে এই আয়াত তেলাওয়াত করলাম এই সুরাত তেলাওয়াত করলাম এটা হচ্ছে গতকালকার রাতের কথা গতকাল এক রাত গেল যদিও আমরা উদযাপন করে ফেলছি তাও এই আত্মা বিশ্বাস এই চেতনা আমার মধ্যে আনা দরকার যে আর করবো না যদি করেও থাকি আজকে তবে করছে আজকে তবে করে যাবো ইনশাল্লাহ যে যে ভুলটা আমি করেছি আর করবো না ইনশাল্লাহ তারা গতকাল রাতেও আমাদের মুসলমানের সন্তানরা আনন্দ উদযাপন করতেছে মুসলমানের সন্তান মুসলমানের সন্তানরা এটা আনন্দ উদযাপন করা শুরু করছে গতকাল আজকে সকালেও দেখলাম যে দুবাইয়ের এক বড় হোটেল এক বড় হোটেলে আগুন লেগে সব জৈলা পূজা হয়ে যেতেছে কেন ওই আতোষবাজি করানোর সময় কোথায় কি লাগছে আগুন লেগে গেছে আনন্দ উদযাপন করতেছিলাম যেটাই হোক এত পার্সেন্ট মুসলমান এই মুসলমানের সন্তানেরা মুসলমানের সন্তানেরা বেশিরভাগ অন্য ধর্মের তারা তো কম খ্রিস্টান কয়জন আছে বাংলাদেশে যে তারা উদযাপন করতেছে বেশিরভাগ তো আমাদের সন্তানেরা যারা নামাজ মুক্তি আমাদের উদযাপন করছি গতকাল চাঁদপুর এক জায়গায় মাহফিল এ ছিলাম রাতে তো মাহফিল থেকে মাদ্রাসায় আসছি বড় এক মাদ্রাসা মমিনবাড়ি মাদ্রাসা খুব প্রাচীন মাদ্রাসা ওই মাদ্রাসায় রাতে আসছি মোহতামিন সাহেব প্রিন্সিপাল সাহেব দাওয়াত করেছেন যে একটু ঘুরে যায় মাহফিল থেকে তো আসলাম দেখি পাশের বাড়িতে উঁচু আওয়াজের গান বাজনা হচ্ছে কোন বরফত আবার বলে ভাই এটা হচ্ছে নববর্ষের বরফতিলা নাই মসজিদ নাই মুসলমান নাই সবাই উদযাপন করা শুরু করছে অসলমান ওই আওয়াজকে আমরা ভুলে গেছি এটা ভুলি ভুলছি না ভুলি নাই আসলে এটা কেন উদযাপন করতেছে সে খবরও তো আমার নাই কেন উদযাপন করতেছে। এই নববর্ষ উদযাপনের ইতিহাসটা তো একটু জানা দরকার কেন উদযাপন করে তারা আমি ওই মানে আমরা যেটাকে বলি তালে তালে চলছি আ হুজুকে আমার দেশের মানুষ তো হুযুকে বাস চলেছে পিছনে ছুটেছে কাল আওয়াম আল আওয়াম কাল আল আমরা বলি যে সাধারণ মানুষ তো ওই চতুষ পর্যন্ত মতো চতুষ পর্যন্ত একটা অভ্যাস হচ্ছে ওই সামনেরগুলো যেদিকে যাবে পিছনে গুলো পিছনে পিছনে ছুটছে ওই জায়গায় কি ঘাস আছে না বাঘ আছে কোনো খবর নাই সামনেরগুলো যাচ্ছে তো সেও যাচ্ছে এইরকম অবস্থা হয়ে গেছে আমাদের যে একজন করছে তো আমিও করা শুরু করছি কেন করতেছি কিস এর সাথে আমার কি সম্পর্ক এই নববর্ষ ইংরেজি নববর্ষ উদযাপনের সাথে আমার কি সম্পর্ক আমার ভাষার সম্পর্ক আরে ভাষার সম্পর্ক হইল তো একটা মেনে নেওয়া যেত এটা এটা বলা উদ্দেশ্য নয় যে বৈশাখ উদযাপন করে বৈশাখ আমরা যখন আসে বৈশাখে তখনও বলেছি বৈশাখ আমরাও উদযাপন করব বৈশাখ উদযাপন করব সেই বৈশাখ উদযাপনের নামে যেন আমার আমল আফলাহ তেজিব তামতের মধ্যে সিঁড় না ঢুকায় দেওয়া হয় লক্ষ্য রাখতে হবে আর পাপ না করে আপনি সে তৌফিক দিয়ে আপনি এইভাবে উদযাপন করেন না তাইলে না আপনি মুসলমানের সন্তান বোঝা যাবে লেবুদুমা তা আবুদুনের অর্থ ভেতরে ঢুকেছে এটা বোঝা যাবে আপনি এখন ওইটা বাদ দিলেন বাদ দিলেন আমি বলি উদযাপন করতে তাও একটা সূত্র থাকতো যে কি কারণে করতেছেন বলতে পারতেন যে মোহরম উদযাপন করবো না এটা আরবি মাসের শুরু ইসলামের সম্পর্ক আরবি মাসের সাথে কোরআনের সম্পর্ক আরবের সাথে রসুল বলেছেন আহিবুল ই আরব আহিবুল আরব আলী সরাস আরবকে তিন কারণে পছন্দ করো কোরআনের ভাষা আরবি আমার ভাষা আরবি জাগাতিদের ভাষা আরবি তোমরা এই কারণে আরবকে পছন্দ করা মোহরমকে পয়লা মোহরমকে নববর্ষ হিসাবে উদযাপন করতেছ তাও তো একটা বলার মতো কথা আছে আরে ভাই আমার ভাষাও না ইংরেজি আমার ধর্মের সাথেও কোনো সম্পর্ক নাই আমার ভূমির সাথেও কোনো সম্পর্ক নাই এমন একটা ভাষা অবশ্য উদযাপন করতেছি আন্তর্জাতিক ভাষা বইয়া আন্তর্জাতিক ভাষা ও ভাই আন্তর্জাতিক ভাষা কোনটা যেই ভাষা আমার কবর পর্যন্ত যাবে না ওইটা নিয়ে আন্তর্জাতিক ভাষা না যেই ভাষা আমার কমরে কাজে লাগবে জিজ্ঞেস করবে মার রব বোকা তোমার রবকে এই এটা কোন ভাষা আরবি ভাষা যেই ভাষা আমার কমরে কাজে লাগবে যেই ভাষা আমার হাসরে কাজে লাগবে যেই ভাষা আমার জানলাতে কাজে লাগবে ওইটা আন্তর্জাতিক ভাষা না কমর পর্যন্ত যে ভাষা শেষ ওইটা আন্তর্জাতিক ভাষা আর আন্তর্জাতিক ভাষা আমার সমাজে এই ভাষা বয়োজনে জানে অথচ উদযাপন চলছে সবার মধ্যে আর আজীব লাগে বিশেষ করে নববর্ষ ইংরেজি নববর্ষ উদযাপন হয় আমার বাংলা নববর্ষ এমনি উদযাপন হয় ছেলেরা হিন্দি গান স্যারেরা নাচতেছে বাংলা নববর্ষ উদযাপন করে সুহান কি চেতনা কি চেতনা চেতনা যে কোনটা ঢুকছে তোমার গান সারা দেখে বোঝা যায় তুমি গান সারছো হিন্দি গান উদযাপন করতেছো বাংলা নববশ্য গান সারতেছ হিন্দি গান উদযাপন করতেছ ইংরেজি নববশ্য ইংরেজি নবশ্য এটা কি এটার দুইটা ইতিহাস যেটা পাওয়া যায় এই ইতিহাসটা বুঝলে আমরা বুঝবো যে আসলে আমি তো লা লাবুদনের খেলাফ করতেছি লাবুদনের অর্থ নিয়ে একটা কথাটা মাথায় ঢুকায় নিন আদুমাতা আবুদুন মানে হচ্ছে আবাদতের ক্ষেত্রে কোনো আপস নাই তোমার আবাদত নিয়ে তুমি থাকো আমার আবাদত নিয়ে আমি থাকি আমাদের সাথে আবাদত নিয়ে কোনো আপোষ নাই তোমার সাথে আমার সুসম্পর্ক থাকতে পারে মোহাম্মদ থাকতে পারে সহযোগিতা থাকতে পারে আমি তুমি বিপদে বললে আমি এগিয়ে আসবো আমার বিপদে তুমি এগিয়ে আসবে সেটা ভিন্ন কথা এবারের ক্ষেত্রে কোনো আপোষ নাই এই কথা বলা যাবে না ধর্মে যার যার উৎসব সভা এই কথা বইলে ইমানকে বরবাদ করা যাবে না আল্লাহ তারা কিন্তু এই কথা বলেন নাই আল্লাহ তারা আমাদেরকে বলে দিচ্ছেন লাকুম দিন হুকুম দিন উৎসব সবার না লাখুন দিন নকুম আলিয়া দিন তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে দিনের দুই অর্থ এক হচ্ছে দিন মানি ধর্ম যেটা বলা হয়েছে ইন্ন দিন আহমদাল্লাহ ইসলাম আল্লাহর কাছে মরণত দিন হচ্ছে একমাত্র ইসলাম এক অর্থ দিন যদি দিন অর্থ নেওয়া হয় এখানে লাকুম দিন হুকুম দিন মানি হচ্ছে তোমার দিন নিয়ে তুমি থাকো আমার দিন নিয়ে আমি আছি দিনের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে শরীয়তের ক্ষেত্রে কোনো আপোষ নাই দিনের আরেক অর্থ হচ্ছে বদলা বদলা যেমন আমরা ওই যে সুরে ফাতেহার মধ্যে পড়ি এই দিন মানে হচ্ছে বদলা দেওয়া তো যদি লাকুম দিন হুকুম এখানে দিন মানে যদি হয় বদলা দেওয়া বিনিময় দেওয়া আহ তাইলে অর্থ হবে লাকুম দিন হুকুম বলিয়া তোমার দিন যেটা তুমি পালন করতেছ তার বিনিময় তুমি পাবা আমার দিনের বিনিময় আমি পাবো তোমার টানিয়া তুমি আমার যাই হোক এই মধ্যে আমরা উদযাপন করতেছি না বুঝাই রোমান পৌত্রলিকরা মুসলিকরা ইসা জন্মের আগের থেকে উদযাপন করতো তারা একত্রিশে ডিসেম্বর আসলে তারা তাদের একটা মূর্তি ছিল জানুস যার নামে জানুয়ারি এই জানুস মূর্তির দুইটা মাথা ছিল জানে এগুলো তারপরেও বলা মনে করিয়ে দেওয়ার জন্যে এই জানুষ মূর্তির দুইটা মাথা একটা সামনের দিকে একটা পিছনের দিকে উদ্দেশ্য কি যা আমাদের ওই দেবতা সামনেও দেখে পিছনেও দেখে এই এক উদ্দেশ্য আরেক উদ্দেশ্য হচ্ছে আমাদের দেবতা তার কাছে পিছনের যা আছে মঙ্গল আমরা যা পাইছি লাভ সব কিছু এই পিছনের অংশ মানে তার ক্ষমতায় আছে আর এই সামনে মানে আমার ভবিষ্যতের যত উন্নতি যত লাভ লস সব কিছু তার হাতে এই জন্য এই দেবতাকে পূজা করলে ওই অতীতের যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ হবে আর এই সামনের অংশ দাবি যে আমরা ভবিষ্যত তার কাছে অতীতের মতো এরকম ভালো কিছু পাবো এই আশায় তারা ওই দেবতার সামনে আনন্দ উদযাপন করতো ও মুসলমান আমিও যখন আনন্দ উদযাপন করতেছি আমারও কি উদ্দেশ্য এরকম যে আমি ওই জাহু দেবতার কৃতজ্ঞতা স্বীকার করতেছি যে দুই হাজার আমি যা পাইছি ও দেবতা তোমার জন্য পেয়েছে পেয়েছি নাহজুবিল্লাহ তো আমি কেউ করতেছি লাহাউল্লাহ মাথার কি কোনো কিছু নাই আমি কি পাগল নাকি আশ্চর্য কথা মাথার তার দেমাগের মধ্যে আমাদের মাহবুত আল্লাহ ছাড়া কেউ নাই আর ওই জানুস দেবতার সাথে যারা জানুস দেবতাকে যারা পূজা করত। জানুস দেবতার কৃতজ্ঞতা যারা স্বীকার করতো একত্রিশে ডিসেম্বরে এবং পরবর্তী যখন ডিসেম্বর শেষ হইত পর ওই দেবতার সামনের অংশের কাছে ভবিষ্যৎ মঙ্গলের জন্য যখন তারা প্রত্যাশা করতো তার কাছে নামুজুল্লাহ মুসলমান তুমিও কি সেই জানুস দেবতার কাছে ভবিষ্যৎ উন্নতির জন্য প্রত্যাশা করতেছ লাহিল্লাহ আমার লাভ সব কিছু মালিক তো আমি জানি কে আমার আল্লাহ আমার আল্লাহ যেখানে আছেন আমার আল্লাহ তো সব কিছু সক্ষম আমার আল্লাহর মুখ তো দুই দিকে না আল্লাহ একবার আমার আল্লাহ বলেন আমি সব জায়গায় আছি তুমি যেখানে আছো আমার পুত্র সব জায়গায় আছে আমার ওই মুখ লাগে না যে এক একদিকে তাকাইতে হয় এদিক দিয়া আর দিকে তাকাইতে হয় এদিক দিয়া লাউলা কুবু চিল্লা আজকপি সব কথাবার্তা যেই মূর্তি নিজের হাতে বানায় বানাইয়া বলতেছে মুখটা তো দুই পাশে দুইজন দুই পাশে দুই মুখ রাখছে কারা মানুষরা রাখছে নিজেরা রাখছে দুই পাশে দুই মুখ যেমা হইল সামনের যত উন্নতি আছে এই সামনের মুখের পিছনের যত উন্নতি ছিল এই পিছনের মুখের নাজিল্লা গেল এটা তো আমার তো আমার নিজে বিবেককে জিজ্ঞেস করা দরকার ওই লাহা আবুদু মাতা আবুদুনের খবর যদি থাকতো লাহা আবুদু মাতাদুনের খবর যদি থাকতো ওই আদর্শ চেতনা যদি আমার দিলের মধ্যে বসা এখন চিন্তা করতাম যে না এই জামুসের সাথে আমার কোন সম্পর্ক নাই আমার সম্পর্ক আমার মাওলার সাথে আমার কিছু চাওয়া চাওয়া আমি চাইব কার কাছে আল্লাহর কাছে কারণ ক্ষমতা তার তিনি নিজে বলেছেন এই বিশ্বাস আছে যে আমার ক্ষমতা দিতে পারে আমেরিকা আমার ক্ষমতা ইয়াহুদি লোভি দিতে পারে ইউরোপরা দিতে পারে হ্যাঁ পার্শ্ববর্তী রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র তারা দিতে পারে আমার ক্ষমতা দিতে পারে বাবা শাহজাল রহমতুল্লাহ না ওজুমিল্লা পড়েন না আপনারা না সন্দেহ আছে নাকি এই বিশ্বাস রাখেন নাকি আপনারা লাহাউল্লাহুয়া তালে আরো নেতা নেত্রীরা খুব নির্বাচনের আগে সব চলে যায় টাকা খরচ সিলেট এত কষ্টকরীরা একটু খোঁজখবর নিতে চায় না সিলেটের মানুষের সব আর মনে থাকে না যে নির্বাচনে আসলে দোয়া নেওয়ার জন্য শাহজাহালের মাজারে চলে যায় আরো দোয়া তো তুমি পুরুষ হইলে মসজিদে দরবারের সামনে দাঁড়ায় যাবে আল্লাহ কি শাহজাহালের মাজারে থাকে না সব জায়গায় আসে জন্য তোমার আল্লাহ এই নির্দিষ্ট জায়গার জন্য সীমাবদ্ধ করে ফেলছপুর উমতের জন্য বড় নেয়ামত আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে এই উম্মত আল্লাহ আল্লাহ আগেকার উন্মতের আবাদত করার জন্য তাদের নির্দিষ্ট আবাদত খানায় যাইতে হইত করতে আবাদত যাইতে হয় গির্জায় যাইতে হয় মন্দিরে যাইতে হয় করতে মুসলমানের আবাদত করতে কোথাও যাইতে হয় না শুধু ফরজ নামাজ নামাজতে পড়তে হয় বইলা এটা একটা বিধান অংশ সেই জামায়াতের জন্য কেবল আমরা মসজিদে আসি অন্য কোনো কারণ নয় না হয় আবাদত আমি আমার ঘরে করতে পারি আল্লাহ তাহলে এই জমিনকে বানাইছেন এই অভিনতের জন্য মসজিদ এবং তহুল যে এই জমিন দ্বারা আমি আমার পবিত্রতাও হাসিল করতে পারি প্রয়োজনের সময় এই জমিনের মধ্যে আমি মসজিদও বানাইতে পারি জমিনের যে কোনো জায়গায় যদি পবিত্র হয় আমি আল্লাহ আকবার বলে দাঁড়াইয়া যেতে পারি এটা আমার রবের পক্ষ থেকে বড় নিয়ামত আমার রবের কাছে চাওয়ার জন্য আমার রব বলতেছেন তুমি যেখানেই আমাকে ডাক আমি আছি হ্যাঁ তুমি যেখানেই থাকো আমি আছি তুমি আমাকে ডাক আমি আছি আর আমি চিন্তা করতেছি আমার রবকে পাওয়ার জন্য রবের সুদৃষ্টি নেওয়ার জন্য আমাকে শাহজাল্লাহের মাজারে যাইতে হবে ওরে ভাই লাশ্বাস চেতনা আমার অন্তরের মধ্যে ঢুকে নাই আমার যদি ঢুকত আমি চিন্তা করতাম আমার আল্লাহ জি শাহজালাল রহমতুল্লাহ আরব ওই আল্লাহ আমারও নাম শয়তান যদি তার আর্জি পেশ সেটা পাশ করাই নিতে পারে আমি তো মানুষ আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন সবচেয়ে সম্মানিত করেছেন আল্লাহ তালা নিজে বলছেন করেছি আল্লাহ বলতেছেন তো আমি এইরকম সম্মানিত একটা প্রাণী হইয়া আমার কালিমাওয়ালা কুন্তুম খাই সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ আমি আমি মানুষ শ্রেষ্ঠ জীব আমি আমি রসুলের উম্মত মুসলমান শ্রেষ্ঠ উম্মত আমি আমার এত দাম এত দাম থাকা সত্ত্বেও আমার মনের মধ্যে আসছে আমার আল্লাহ বোধয় মাধ্যম না ধরলে কবুল করবেন আমা দোয়া নজল এটা আল্লাহকে অক্ষম বানায় দেওয়া যে আল্লাহ দোয়া কবুল করার জন্য তার কিছু সুপারিশ লাগে আল্লাহ সুপারিশ লাগবে কখন কেমতের মাছ সুপারিশ কখন লাগবে কেমতের মাঠে কেমতের মাঠে সুপারিশ করবেন হাফেজরা সুপারিশ করবেন শহীদরা সুপারিশ করবেন আম্বি আল সাল সুপারিশ করবেন কবুল কর না করা এটা আল্লাহর বিষয় সুপারিশ করার সুযোগ থাকবে দুনিয়ায় সুপারিশ করবেন আল্লাহর কাছে নিবেদন করতে পারে তো যিনি মরে গেছেন তিনি কি নিবেদন করবেন আপনার জন্য কি নিবেদন করবেন আরে ভাই আপনি এখন জীবিত আছেন আল্লাহর সাথে এখনো সম্পর্ক আছে ইস আলী ইন ইনকাতা আমালু মানুষ যখন মরে যায় তার আমলের রাস্তা বন্ধ এখন আর কিছু চলবে না যা হওয়ার হয়ে গেছে তুমি দুনিয়া যদি কোনো সৎকার যা রিয়া করে যাও ওইটার স্বভাব তোমার আমল নামে প্রস্তুত থাকবে বাস্তা দুটুকুই মসজিদ করে গেছো মসজিদে যত মানুষ নামাজ পড়তেছেন তার স্বভাব পৌঁছতে থাকবে দিনই আলেম শিখায় গেছো ওই আলেম যতদূর পর্যন্ত চালু থাকবে তার সওয়াব পৌঁছতে থাকবে সমাজসেবামূলক কাজ করে গেছ মানুষ যতদিন পর্যন্ত উপকৃত হইতে থাকবে এর স্বভাব ওই কবরে পৌঁছতে থাকবে এতটুকুই আল্লাহর রসুল বলতেছেন আর আমি মনে করতেছি ওই সমস্ত পীর বুজুর আউলিয়ারা এখনো কিছু করার ক্ষমতা রাখে তাই তো নির্বাচনের আগে কোনো প্রয়োজনে কোনো বিপদে দৌড়ে চলে যায় খাসার কাছে বাবার কাছে কারণ তোমার আল্লাহ নাই প্রসাদ ঘটেছে দিনে তাদেরকে মৌলা তুমি জানলাতে উত্তম বিনিময়ে ডান দাও আমি বেশির থেকে বেশি তার জন্য এটা করতে পারি তার জন্যে আমার যদি অন্তরে তার প্রতি শ্রদ্ধা মহাবত ভালোবাসা থাকে আমি তার জন্য জাননাতে উত্তম বিনিময়ের জন্য দোয়া করতে পারি আমি আমার জন্য তার কাছে কেন চাইব আমার আল্লাহ তো আছেন নাকি আল্লাহ থাকতে আমি আরেকজনের কাছে যে নবীকে সমস্ত গুণের জিম্মার বানিয়ে দিছে তাদের কিতাবে আছে তারাই ওয়াস করেছে আমাদের নারানুর ইসলাম আলীপুরি সাহেব দানা পরামলা আলিয়া নিজে বর্ণনা করেছেন যে লন্ডনে গিয়েছি এক ভাই শোনাই যে হুজুর আজকে এক খ্রিস্টান হুজুরের আসলাম এই কষ্টটা হচ্ছে তার যত উন্মত তার যত ভক্ত অনুসারী সমস্ত অনুসারী সমস্ত গুনার শাস্তি আল্লাহ তালা বাবা ওই ইসা সালামের উপর দিয়ে দিয়েছেন এখন ইচ্ছা যা গুণা তাই করতে পারো সন্ত্রাসের জনক তারা কারণ তাদের ভাষায় সন্ত্রাস করলে কোনো মাথায় আছে এত কোনো শাস্তি নাই এত কোনো আল্লাহ তারা আমাকে ধরবেন না জেনা করতেছে তার মাথায় আছে এর জন্য আল্লাহ আমাকে ধরবেন না সুত খাইতেছে ঘুষ খাইতেছে চুরি করতেছে ডাকাতি করতেছে সব করতেছে সব হালাল কেন সব গুণার শাস্তি কে করবে ঈসা আলাই সব নিয়ে গেছে তাকে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে ও ভাই দাবি এটাই যে আমি আবাদ করবো একমাত্র আল্লাহ এর সাথে অন্য কেউ কোনো ভাবে কোনো কিছু যুক্ত করতে চাইলে তার সাথে আমার কোনো আপোষ নাই চলবে না এটা হচ্ছে নববর্ষ উদযাপনের একটা কারণ আরেকটা কারণ কেউ কেউ বলেন অথচ যে ইসা আল জন্মের পঞ্চম দিন যখন তার খতনা করানো হয় খতনা করানো হয় আমরা সমাজে ডেকে বলি মুসলমানি ও ভাই মুসলমানই না বলি মুসলমান খতনা না করালেও মুসলমান থাকে এটা ইসলামের একটা বিধান একটা শেয়ার একটা সিম্বল এটা করাইতে হয় তো খতনা করাই পঞ্চম দিনে খতনা করানো হয়েছে খ্রিস্টানরা ওই আনন্দ উদযাপন করে এই একত্রিশে ডিসেম্বর বা পয়লা জানুয়ারি ওই দিনে এখন ইসা আল ইসালাতুসলামের ঘটনার সাথে সম্পর্ক যদি হয়ে থাকে আমরা জানি না তারা ইতিহাস বিকৃত করেছে বারবার সব বিষয়ে ইসা আল ইসলাতামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তিনি কি মারা গেছেন যেন না মারা যান নাই এই জায়গায় যখন তারা ইতিহাস বিকৃত করেছে মিথ্যা কথা মানুষের মধ্যে ছড়া এসেছে তাইলে অন্যান্য ইতিহাস বিকৃত করা তাদের পক্ষে সম্ভব কিতাবই পাল্টায় এফেলছে সব কিছু আসল কিতাব পাওয়া যায় না এক এক জায়গায় এক এক রকম পাওয়া যায় তো এটাও এই ইতিহাসও বিকৃত করা তাদের পক্ষে সম্ভব ওই দিন আসল ইসা আলাইসালামের ঘটনা হয়েছিল কিনা যদি হয়েও থাকে মুসলমান ইসা আলহিসের ঘটনার সাথে আমার কি সম্পর্ক এটা তো দিনের কোনো বিষয় নয় দিনের বিষয়ে যদি থাকতো হয়তো তো অমর একটা রাদাদের সুন্দর কিছু বাণী পেয়েছেন তিনি রসুলের কাছে আইসা বলছেন ইয়া রসুল কত সুন্দর সুন্দর কথা এটার উপর আমল করতে পারলো তো ভালোই হইতো আল্লাহ রসুলের চোখ লাল হয়ে গেছে আল্লা বললেনের এই অংশ কেন খোদ মূর আলী সাল্লাম যদি এখন আসত তিনি বাদ দিয়া আমার উপর ইমান আনা তার জন্য ফরস ছিল নবী আসলেও আমার নবীকে বাধ্য ছিল আর তুমি মুসলমান হইয়া আরেক নবীর উম্মতের একটা ফালতু বিষয় অনুসরণ করা শুরু করছো কেন করতেছি ওই যে লা চেতনা আমার অন্তরের মধ্যে আমি বসাইতে পারি নাই ইনশা আল্লাহ তা এই নবীলাউল হোক আমার জন্যে এই আহ্বানের যে ইয়াহুদিন আসার ইবাদতের সাথে আফলাক চরিত্র তেজিপ তামাকুম সংস্কৃতি কোনো কিছুর সাথে আমার কোনো মিল নাই আমার স্বতন্ত্রভাবে আমি চলব আমার রসুল হচ্ছে আমার আদর্শ রসুলের আদর্শ রসুলকে আদর্শ বানাইয়া ইনশা আল্লাহ তালা রসুলের সাথে জামনাতে যাবো ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা সে তৌফিকা নামিন আলহামদুলিল্লাহ